আবু হুরাই রাহ রাহতালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সাল্লাতের আজান হলে শয়তান পিঠ ফিরিয়ে পালায় যাতে সে আজান শুনতে না পায় তখন তার বায়ু নিঃসরণ হতে থাকে মোয়াজ্জিন আজান শেষ করে নীরব হলে সে আবার এগিয়ে আসে আবার ইকামত বলা হলে পালিয়ে যায় মোয়াজ্জিন ইকামত শেষ করলে এগিয়ে আসে তখন সে মুসল্লিকে বলতে থাকে ওটা স্মরণ করো যে বিষয় তার স্মরণ ছিল না শেষ পর্যন্ত কত রাখা সালাত আদায় করলো তা মনে করতে পারে না আবু সালামাহা ইবনু আব্দুর রহমান রহমতুল্লা আলহী বলেছেন তোমাদের কেউ এরূপ অবস্থায় পড়লে শেষ বৈঠকে বসা অবস্থায় যেন দুটি সাজদাহ করে কথা আবু সালামা রহমতুল্লাহ আলাইহি, আবু হুরাইরা রদাহ তালাহ্ন হতে শুনেছেন